ইন আলহামদুলিল্লাহ আলারসুলিল্লাহি আলাহিহিআ আসহাবিহাসীমন কসীরন মজিদন ইমুদ্দিন সংক্ষিপ্ত তফসি সিরিজদের আজকের আলোচনা পবিত্র কোরআনের একশো নম্বর সুরা সুরা ফিল নিয়ে শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়াল আল্লাহর নামে আপনি কি দেখেননি আপনার রব হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত নসাত করে দেননি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 আল্লাহ তাদেরকে চিবানো ঘাসের মতো দলিত করে দেন সার কথা এই যে যারা আল্লাহ নিরাসাবলীর অবমাননা করে তাদের এই ধরনের শাস্তি থেকে নিশ্চিন্ত থাকা উচিত নয় দুনিয়াতেই শাস্তি এসে যেতে পারে যেমন এসেছে হাতিবাহিনীর উপর আর তাছাড়া পরকালের শাস্তি তো অবধারিতই এসুরায় হাতিবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে তারা কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে হাতিবাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল আল্লাহ তালা নগণ্য পাখির মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিন্ন করে তাদের কুমতলবকে ধুলোয় মিশিয়ে দেন মক্কা মোকারমায় খাতামুল আম্বিয়া সাল্লাহ আলি ওয়াশ্লামের জন্মের বছর বাহিনীর এই ঘটনা সংঘটিত হয়েছিল কিছু বর্ণনা দ্বারাও এটি সমর্থিত এবং এটাই প্রসিদ্ধ উক্তি মুহাদ্দিসকন এই ঘটনাকে রসুল্লাহ সাল্লু আলি আসলামের এক প্রকার মোজিজা হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু মোজিজা নবুয় দাবির সাথে নবীর সমর্থনে প্রকাশ করা হয় নবুয়ত দাবির আগে বরং নবীর জন্মেরও আগে আল্লাতালা মাঝে মাঝে দুনিয়াতে এমন ঘটনা ও নিদর্শন প্রকাশ করেন যা অলৌকিকতায় মতো হয়ে থাকে এই ধরনের নিদর্শনগুলোকে মুহাদ্দিস্তের পরিভাষায় বলা হয় আরহাসাদ রাহাসের অর্থ ভিত্তি ও ভূমিকা এসব নিদর্শন নবীর নবুয়ত প্রমাণের ভিত্তি ও ভূমিকা হয় বিধায় এগুলোকে আরহাসাদ বলা হয় থাকে নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের নবুয়ত এমনকি জন্মের আগে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 আবিসিনিয়ার সেনাবাহিনী ইয়েমেনের উপর ঝাপিয়ে পড়ল এবং সমগ্র ইয়েমেনকে হেমিয়ারিদের কবল থেকে মুক্ত করল রাজা জু পালিয়ে যায় এবং পরে সমুদ্রে ডুবে মারা যায় এভাবে আরবাদ ও আব্রাহার মাধ্যমে ইয়েমেন আবিসিনিয়া সম্রাটে দখলে এল এরপর আরবাত ও আব্রাহার মধ্যে ক্ষমতার লড়াই হলো এবং আরবাদ নিহত হলো আবিসিনিয়ার সম্রাট বিজয়ী আব্রাহাকে ইয়েমেনের শাসক নিযুক্ত করলেন ইয়েমেন জয় করার পর আব্রাহার ইচ্ছা হলো যে সে সেখানে এমন একটা বিশাল সুরম্য গির্জা নির্মাণ করবে যে যার নজির পৃথিবীতে নেই এতে তার লক্ষ্য ছিল এই যে ইয়েমেনের আরব বাসিন্দারা প্রতি বছর হজ করার জন্য মক্কায় গিয়ে বায়তুল্লার তাওয়াফ করে তারা এই গির্জার মাহাত্ম ও চাকজমকে অভিভূত হয়ে বায়তুল্লার পরিবর্তে এই গির্জায় আসবে এই ধারণার বশবর্তী হয়ে সে এক বিরাট সুরম্য গির্জা নির্মাণ করল নিচে দাঁড়িয়ে কেউ এই গির্জার উচ্চতা পরিমাপ করতে পারত না সোনা রূপা ও মূল্যবান হীরা জহরত দ্বারা কারুকার্যখচিত এই গির্জা নির্মাণ করার পর সে ঘোষণা করল এখন থেকে ইয়েমেন থেকে কোনো বাসিন্দা হজের জন্য কাবায় যেতে পারবে না এর পরিবর্তে তারা এই গির্জায় ইবাদত করবে আরবে যদিও বোত্যলিকতার জোর বেশি ছিল কিন্তু দিনে ইব্রাহিম এবং কাবার মাহাত্ম ও মহব্বত তাদের অন্তরে প্রবল ছিল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 তখন সে ক্রোধে অগ্নিশম্মা হয়ে শপথ করল আমি ক্রয়েস্তের কাবাঘর নিশ্চিহ্ন না করে শান্ত হব না অতপর সে প্রস্তুতি শুরু করল এবং আবিসিনিয়া সম্রাটের কাছে অনুমতি প্রার্থনা করল সম্রাট কেবল অনুমতিই দিলেন না বরং তার মাহমুদ নামক খ্যাতনামা হাতিটিকেও আব্রাহার সাহায্যার্থে পাঠিয়ে দিলেন কোনো কোনো বর্ণনায় আছে যে এই হাতিটি এমন বিশাল ছিল যে এর সমতুল্য সচরাচর দেখা যেত না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 এতে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিবেরও দুইশো উঠছিল এখান থেকে আবরাহা বিশেষ দূত মারফত মক্কা শহরে কুরাইশ নেতাদের কাছে বলে পাঠাল যে আমরা কুরাইশদের সাথে যুদ্ধ করতে চাই না আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে গাবা ঘর ধ্বংস করা এই লক্ষ্য অর্জনে বাধা না দিলে কুরাইশদের কোনো ক্ষতি করা হবে না বিশেষ দূত হানাতা এই বার্তা নিয়ে মক্কায় প্রবেশ করলে সবাই তাকে প্রধান কুরাইশ নেতা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 আব্রাহা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে করুক দেখুক আল্লাহ কি করেন হানাতা বলল তাহলে আপনি আমার সাথে চলুন আমি আব্রাহার সাথে আপনার পরিচয় করিয়ে দেব আব্রাহা আব্দুল মুতালিবের সুদর্শন সৌম্য চেহারা দেখে সিংহাসন ছেড়ে নিচে বসল এবং আব্দুল মুতালিবকে সাথে বসাল অতপর দোভাষীর মাধ্যমে আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করল আব্দুল মুতালিব বললেন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 হে আল্লাহ আব্রাহার পীরার বাহিনীর মোকাবেলা করার সাধ্য আমাদের নেই আপনি আপনার ঘরের হেফাজতের ব্যবস্থা করুন কাকতি মিনতি সহকারে দোয়া পর আব্দুল মোতালেব সঙ্গীসাধীদেরকে নিয়ে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে পড়লেন তাদের দৃঢ় ছিল যে আব্রাহার বাহিনীর ওপর আল্লাহর গজব পতিত হবে ভোরবেলায় আব্রাহা কাবাঘর আক্রমণের প্রস্তুতি নিল এবং মাহমুদ নামক প্রধান হাতিটিকে আগে চলার ব্যবস্থা করল বন্দি নুফাইলিবেন হাবিব সামনে গিয়ে হাতির কান ধরে বিড় করে বলতে লাগল তুই যেখান থেকে এসেছিস সেখানেই নিরাপদে চলে যা কেননা তুই এখন আল্লাহর সংরক্ষিত শহরে আছিস এরপর সে হাতের কান ছেড়ে দিল হাতি এ কথা শুনেই বসে পড়ল চালকরা আপ্রাণ চেষ্টা করে তাকে উঠাতে চাইল কিন্তু সে নিজের জায়গা থেকে এক বিন্দুও সরল না বড় বড় লোহার রড দ্বারা পেঁচানো হলো, নাকের ভিতরে লোহার শিখ ঢুকিয়ে দেয়া হলো কিন্তু কিছুতেই কিছু হলো না হাতেটি দাঁড়ালো না তখন তারা ইয়েমেনের দিকে ফিরে দিতে চাইল সে তৎক্ষণাৎ উঠে পড়ল এরপর সিরিয়ার দিকে চালাতে চাইলে চলতে লাগল এরপর পূর্ব দিকেও কিছু দূর চললো এসব দিকে চালানোর পর যখন আবার মক্কার দিকে চালানো হলো তখন আবার আগের মতো বসে পড়ল এখানে তো আল্লাহর কুত্রতের এই প্রদর্শন চলছিলই অপরদিকে সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি সারিবদ্ধভাবে উড়ে আসতে দেখা গেল এগুলোর প্রত্যেকটির কাছে ছিল ছোলা অথবা মসুরের সমান তিনটি করে পাথর একটি ঠোঁটে ও দুই পায়ে দুটি ওয়াকিদ রহিমাহুল্লা বর্ণনা করেন পাখিগুলো অদ্ভুত ধরনের ছিল যা আগে কখনো দেখা যায়নি দেখতে দেখতে সেগুলো আব্রাহার বাহিনীর উপর ছেয়ে ফেলল এবং বাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে লাগল প্রত্যেকটি পাথর সেই কাজ করলো যা বন্দুকের গুলিও করতে পারে না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 কিন্তু তার দেহে মারাত্মক বিষ সংক্রমিত হয়েছিল রাজধানী সানাহায় পৌঁছানোর পর তার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মৃত্যুমুখে মুখে পতিত হয় আব্রাহার হাতি মাহমুদের সাথে দুজন চালক মক্কায় রয়ে গেল তারা অন্ধ ও বিকলাঙ্গ হয়ে গিয়েছিল মুহাম্মদ বিন শাহ রহিমাহউল্লা বর্ণনা করেন যে হজরত আইসারদ্লা ও আনহা বলেছেন আমি এই দুজন চালককে অন্ধ ও বিকলাঙ্গ অবস্থায় দেখেছি হজরত আয়সু আনহার বোন আসমাবিদ্দ আবু বকর আল্লাহ আনহা বলেন আমি এই বিকলাঙ্গ ও অন্ধ দুজনকে ভিক্ষা করতে দেখেছি হাতিবাহিনীর এই ঘটনা সম্পর্কেই আলোচ্য সুরায় রসুল্লা সাল্লু আলী হাসাল্লামকে লক্ষ্য করে বলা হয়েছে আলামতা এখানে আলমতাওয়ারা আপনি কি দেখেননি বলা হয়েছে অথচ এটা রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের জন্মের কিছুদিন কার আগের ঘটনা কাজেই দেখার কোনো প্রশ্নই ওঠে না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 ভুষি নিজেই ছিন্নবিচ্ছিন্ন তৃণ তার উপর যদি কোনো জন্তু সেটিকে চিবায় তখন এই তৃণ আর তৃণ থাকে না পাথরের আঘাতে আব্রাহার সেনাবাহিনীর এই অবস্থাই হয়েছিল হাতিবাহিনীর এই অভূতপূর্ণ ঘটনা সমগ্র আরবের অন্তরে কুরায়স্তের মাহাত্ম আরও বাড়িয়ে দিল এখন সবাই স্বীকার করতে লাগল যে তারা আসলেই আল্লাহ ভক্ত। তাদের পক্ষ থেকে আল্লাহ স্বয়ং তাদের শত্রুকে ধ্বংস করে দিয়েছেন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 অন্যান্য সম্পর্কেইন অথবা ফেসবুক পেজ ডাব্লু ডব্লু ডু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডাব্লিউ ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ two